বাংলা মানবতা সমাধান আসসালামক রহমতুল্লাহ ওবরকত আলহামদুলিল্লাহ রবিলামসল আশরফলামসলেন নব মহমিআ আজমায় সারা বিশেষ পিছটি বীর সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের সামনে রিয়াদুস আলহিনের কিতাব থেকে নিয়মিত দর্শ উপস্থাপন করা হচ্ছে আজকের বাবুল এখলাস এখলাসের অধ্যায় থেকে দশম নম্বর হাদিস আমাদের আলোচনার বিষয় আমরা শুনি ওয়ান বকরাতফি রাহান أن النبي صلى الله عليه وسلم قال إذا التقى المسلمان بسيفيهما فالقاتل والمقتول في النار قلت يا رسول الله هذا القاتل فما بال المقتول قال إنه كان حريصا على قتل صاحبه متفق عليه شمانة دشتك من دولي أبو بكر رضي الله عنه তিনি বলেন আন্ন সাল্ল্লা সাল্লাম কল নিশ্চয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন ঈদল তকল মুসলিমা ফল ফিন ফিন্নার যদি দুই মুসলমান তারা পরস্পর একে অপরের বিরুদ্ধে যদি হাতিয়ার উত্তোলন করে তাহলে হত্যাকারী এবং যাকে হত্যা করা হয়েছে উভয়ের ঠিকানা হবে জাহান্নাম তু ইয়া রসুর আল্লাহ তখন আমি জিজ্ঞাসা করলাম রাবি বলছেন আমি জিজ্ঞাসা করলাম ইয়া রসুর আল্লাহ হে আল্লাহ নবী সাল্লা সাল্লাম হাজাল হে আল্লাহ নবী যে হত্যা করেছে ওই ব্যক্তি জাহান নামে যাবে এটা বুঝে আসলো ফামুল মকতুল মকতুল অর্থাৎ যাকে হত্যা করা হয়েছে সে কেন জাহান্নামে যাবে এই উদ্দেশ্যে এই নিয়ে যে সে তার প্রতিপক্ষকে হত্যা করবে সম্মানিত দর্শক মন্ডলী এটা হলো হাদিসের অর্থ এই হাদিস থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হলো এই যে মুসলমান মুসলমানের বিরুদ্ধে নিষেধ এবং আল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো মমিন অপর মমিনকে যদি সে ইচ্ছে করে যদি হত্যা করে তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে একজন মুসলমান আর একজন মুসলমানের বিরুদ্ধে হাতিয়ার উত্তোলন করতে পারে না কিন্তু যদি কোনো দুই মুসলমান পরস্পর তারা একে অপরের বিরুদ্ধে হাতিয়ার উঠায় এবং একজন আরেকজনকে হত্যা করে দেয় তাহলে আল্লা নবী শাসম বলেছেন ফলাফলের দৃষ্টিকোণ থেকে যেহেতু হত্যাকারী সে তাকে হত্যা করেছে সে তো জাহান নামে যাবেই কিন্তু যাকে হত্যা করা হয়েছে যেহেতু ওই ব্যক্তির নিয়ত ছিল তার প্রতিপক্ষকে ঘায়ল করা হত্যা করা যদিও তার দ্বারা সম্ভব হয় নাই বিধায় এই খারাপ নিয়তের কারণে ওই ব্যক্তি মুসলমানের বিরুদ্ধে হাতিয়ার উত্তোলন করার কারণে আল্লাপাক তাকেও হত্যা করার যেটা গুণা শাস্তি তাকে আল্লাপাক দান করবেন এখানে একটি বিষয় আমরা যোগ করতে পারি যদিও আল্লাহ নবীলাম তিনি আরেকটি হাদিস আগে আসতেছে আল্লা নবী বলছেন যে আল্লাহ ইসলাম বলেছেন কোন ব্যক্তি যদি কোন ভালো কাজ করার যদি কেউ নিয়ত করে তাহলে কাজের নিয়তের কারণে আল্লাহ পাক তাকে নেকি দিবেন আর যদি কোনো খারাপ কাজের নিয়ত করেন তাহলে সেই খারাপ কাজটি না করা পর্যন্ত আল্লাহ পাক ওই ব্যক্তির উপর কোনো গুণা লেখেন না এটা হলো শরীয়তের শরীয়ত ইসলামের উম্মতে মোহাম্মদীয় প্রতি এটা বিশেষ একটি রাহমত যে ভালো কাজের নিয়ত করলেই স্বভাব পাওয়া যায় আর খারাপ কাজের নিয়ত করে না করা পর্যন্ত গুণা হয় না কিন্তু এই হাদিসে ওই ব্যক্তি শুধু হত্যার নিয়ত করে নাই বরং হত্যার উদ্দেশ্যে যেহেতু অপর মুসলমান ভাইয়ের বিরুদ্ধে হাতিয়ার উত্তোলন করেছে বিধায় ওই ব্যক্তিকেও আল্লাহ নবী সাহা সালাম জাহান নামী বলে আখ্যায়িত করেছেন তো এই হাদিসটি এই অধ্যায় নিয়ে আসার উদ্দেশ্য এটাই যে এই আমলটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তার নিয়তের উপরে যে সে যে নিয়তে যে কাজ করবে তাকে সেই নিয়তের সেই নিয়তির উপর তাকে প্রতিফলন দেওয়া হবে সম্মানিত দর্শক মন্ডলী এর পরের যেটি হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সলাতুর রী ফিআন তাজিদুল আলা সলা আল্লাহ নবীলাম বলেছেন সলাতুর রাজি ফি জামা আতিন কোনো ব্যক্তির জামাতের সাথে সলাৎ আদায় করা জামাতবদ্ধভাবে সলাৎ আদায় করা তাজিদ আলা সলাতিহি অর্থাৎ আল্লা নবী সালাম তিনি বললেন কোন ব্যক্তি যদি বাড়িতে সলাৎ আদায় করে অথবা বাজারে সলাৎ আদায় করে একক অবস্থায় नेकत सला देवें दार्लाबीम तो उन्नी ब وَذَلِكَ أَنَّ أَحَدَهُمْ إِذَا تَوَضَّعَ فَأَحْسَنَ الْوَضُوُ وَأَحْسَنَ الْوَضُوُ في عمل المسجد تحول الى فهي شيء يشهر فأحسن الوضو وفي ذلك تحول الى فهي شيء يشهر ثم اتال المسجد وفي ذلك تحول الى لا يريد الا صلاة مصجد يسهر فهي يسهر نجه الى صلاة لا ينهزه से जो सलादाय घर थे जो मस्जिद आसब إلا رفع له بها درجة وحط عنه بها خطيئة إبن تتكي الله پاك اكتكوري گناه الله پاك موسيه ديبن حتى يدخل المسجد امون كي شه مرسيدة پو بشكور بي فإذا دخل المسجد إلا پور جاكن شه مرسيدة پو بشكور بي كان في الصلاة ما كانت الصلاة تحبسي هو جوتو كن پور جنتو অপেক্ষায় থাকবে অপেক্ষারত অবস্থায় থাকবে সলাাতের অপেক্ষায় বসে থাকবে ওই ব্যক্তিকে রত বলেই তাকে গণ্য করা হবে অর্থাৎ যে ব্যক্তি অজু করে মসজিদে এসলো তার উদ্দেশ্য যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টের জন্য সলাাতের উদ্দেশ্যই হয় তাহলে তার জন্য কয়েকটি ফায়দা প্রত্যেক কদমের বদলে পাক একটি করে যেমন নেকে দিবেন ঠিক প্রত্যেক কদমে পাক একটি করে গুনাম আপ করবেন এবং আল্লাহ বলেছেন ওই ব্যক্তি মসজিদে এসে তাহিয়াত মসজিদ পরে সে বসে থাকবে জামাতের অপেক্ষায় যতক্ষণ পর্যন্ত সে বসে থাকবে সলাাতের অপেক্ষায় যতক্ষণ পর্যন্ত বসে থাকবে অতক্ষণ পর্যন্ত তাকে সলাাতের পরিপূর্ণ স্বভাব তাকে দান করা হবে এবং তাকে মনে করা হবে যে সে যেন সালাতরত অবস্থায় আছে এরপর বলেছেন আলা আহাদিকুম সাল্লাফিহি আল্লাহ নবীসাম বলেছেন যে ব্যক্তি সলাৎ আদায় করে যদি ওই জায়গায় যতক্ষণ পর্যন্ত বসে থাকবে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকেন এবং বলেন এবং বলেন আল্লাহ হুম্মার হামহু আল্লাহ তুমি এর প্রতি দয়া করো আল্লাহ হুম্মা লাহু আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও আল্লাহ তুব তুবা আলাই আল্লাহ তুমি এর তোবাটি কবুল করে নাও যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি অন্য কাউকে কষ্ট না দিবে এবং যতক্ষণ পর্যন্ত তার অজু ভেঙ্গে না যাবে এটা হলো হাদিসের অর্থ এই হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা সেটা হল এই যে একা সলাৎ আদায় করার চাইতে জামাতবদ্ধভাবে সলাৎ আদায় করার গুণ বিষের চাইতে অধিক বেশি আর এই পরিপূর্ণ গুণ অর্জনের জন্য পরিপূর্ণ স্বয়াব অর্জনের জন্য যেটা আমাদেরকে পরিপূর্ণ যেটা বিধান সেটা হলে যে অজু করে সালাতের উদ্দেশ্যে মসজিদে আসতে হবে এবং মসজিদে আসার পরে যতক্ষণ সে সালাতের উদ্দেশ্যে বসে থাকবে অতক্ষণ পর্যন্ত তাকে ও রত বলেই ঘূর্ণ করা হবে এরপরে আরেকটি লাভ যেটা সেটা হলে এই যে সালাত আদায় করার পরে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ওই সলাতের জায়গায় বসে থাকবে আল্লাহর পক্ষ থেকে ফেরিস্তা তার জন্য বিশেষভাবে দোয়া করবে আল্লাহামহু আল্লাহ তুমি তার প্রতি দয়া করো আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি তাকে তোবা করো তবে দুটা শর্ত সে যেন কাউকে কষ্ট না দেয় এবং অজুটা ভেঙে না যায় আল্লাহ আকবার ফেরিস্তা যদি কোনো মুসল্লিদের জন্য দোয়া করেন তাহলে সেই দোয়াটি কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি তাই আসুন একজন ব্যক্তি যদি এই হাদিস থেকে ইমাম নববী রাহেমাহুল্লা উনি যে দলিল নিয়ে এসছেন যে মসজিদে সলাাতের উদ্দেশ্যে নিয়েতে বের হলেই পাক তাকে খালেস এখলাসের সাথে এই আমলটা আল্লাহ পাক তাকে এতগুলি দরজা বৃদ্ধি করে দেয় এই মুহূর্তে একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব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 জ্ঞান প্রতি সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে টায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে বিস টিভি বাংলায় শাইখ আব্দুর রাজা ट गेश प्रत्येक टाइम से जुआ अपछंद क्या नष्ट करतेमान देखु निषिद्धल परवर्ती अनुष्ठान पिसाए الحمد لله والصلاة والسلام على ملا نبي بعد شماني تو دشق مندولي الله نبي صلى الله عليه وسلم قال إن الله كتب الحسنات والسيئات نشح الله تلا سواب اتاو لك ركتشن والسيئات ابن گناه اتاو لك ركتشن ثم بيان ذالك اير پوري اي دوتاك اوني بكة دي بجائشن كي قال فمن همم بحسناتين যে ব্যক্তি কোনো কিন্তু সেটা এখনো সে করে নেই করার কারণে আল্লাহ পাক তাকে পরিপূর্ণ একটি নেবেন আর ওই ব্যক্তি যখন ভালো কাজের নিয়ত করল এবং নিয়ত করার পরে যদি ওই কাজটি সে আমল দ্বারা সম্পাদন ও সম্পাদন করে এবং আমলে যদি সে পরিণত করে ওই কাজটি যদি সে বাস্তবায়ন করে তাহলে ওই ব্যক্তিকে দশ গুণ সাতশো গুণ এমনকি এর চেয়েও বেশি আল্লাপাক তাকে নেকি দান করবেন ওয়াইন হামি সৈগিয়াতিন ফাল মিয়া মালহা كتبه الله تعالى عنده حسنتاً كاملتاً انه خراب كجير نيوت كورلو كنتوك شئتاكي كوري ناي الله أكبر الله نمي بولچن خراب كجير قلپنا كورر جه گنا شئي گناتو تاكي لكا هبئينا امون كي شئي كاستا جودي شئي نا كوري شئتاكي جدي چهره داي تاولي الله پاك تاكي پوریپون نا اكتی ناكي دان كوربين وإن حما بها فعملها আর যদি কোনো ব্যক্তি কোনো খারাপ কাজের নিয়ত করল এবং সেই খারাপ কাজটি করল এবং সম্পাদনও করল। তাহলে আল্লাহ তার জন্য এবং মুসলিমের হাদিস তাহলে এই হাদিস থেকে আমরা যে জিনিসটি বুঝতে পারলাম সেটা হলো এই যে আল্লাহ রব্বুল আলমিন এই অম্মুতে মোহাম্মদিয়ার প্রতি বড় এহসান করেছেন অনগ্রহ করেছেন যে ভালো কাজের নিয়ত করলে না করলেও সবাব পাওয়া যায় কিন্তু খারাপ কাজের নিয়ত করলে না করা পর্যন্ত আল্লাপাক গুনা লেখেন না এমন কি যদি সেই কাজটা সে ত্যাগ করে ছেড়ে দেয় না করে তাহলে ওই ব্যক্তিকে আল্লাপাক একটি পরিপূর্ণ স্বয়াব দান করবেন তো ভালো এবং মন্দ এই কাজটি শুধু নিয়ত করার কারণে সে আজর এবং সবাবের অধিকারী হচ্ছে বিধায় এই হাদিসটি ইমাম নবী রাহিমাহুল্লাহ উনি এই বাবের ভিতরে নিয়ে এসে এটাই আমাদেরকে বুঝাতে চাচ্ছেন যে দেখো যদি তোমার এই যেকোনো কাজ তুমি যেটা অন্তরে সংকল্প করবে অন্তরে নিয়ত করবে এই নিয়তের স্থানটি হল অন্তর অন্তরে ভালো ধারণা করলে মুখে উচ্চারণ না করলেও আল্লাপাক সেটাকে আমল বলে গুণ্য করে আল্লাপাক তার স্বয়াব এবং বদলা আল্লাপাক দান করেন এরপরে যে হাদিস হাদিসটি অত্যন্ত লম্বা হাদিস হাদিসটি হলো এই যে অমর বিন্তা রাজি আল্লাহ তিনি বলেন আল্লা কাছ থেকে তিনি শুনেছেন আল্লাহ ছিলেন তাদের তারা পথে সফর করছিল বলছেন হাত্তা আল মাবিত তারা রাত্রে অবস্থান করার জন্য রাত্রি তাদেরকে পেয়ে বসেছে রাত্রে ঘুমানোর জন্য তারা একটি গর্থে তারা আশ্রয় নিল এবং সেই গর্থে তারা প্রবেশ করল গর্থে যখন প্রবেশ করেছে তখন উপর থেকে একটি বড় পাথর গড়ে এসে ওই গর্থের মুখটি বন্ধ করে দিয়েছে তারা বলল তেনারা বললেন যে আমাদের এই গর্থের মুখটি পাথর পরে বন্ধ হয়ে গেছে দুনিয়ার কোন শক্তি আমাদেরকে বের করতে পারবে না একমাত্র আল্লাহ আল্লাহর আলমিন ব্যতীত তবে আমরা একটা কাজ করি আমাদের যেগুলি আমল আছে আমলের আমরা আল্লাহ করি হে মুসলিম ভাইরা সম্মানিত দর্শক মন্ডলী আমরা জানি যে মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহর কথা স্মরণ হয় তবে মনে রাখবেন বিপদ উদ্ধারকারী একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তি কাউকে বিপদ থেকে উদ্ধার করতে পারে না এই ব্যক্তিরা তারা আশা প্রকাশ করলেন ইচ্ছা প্রকাশ করলেন যে বলছেন তোমরা তোমাদের আমলের ওসিলাই আল্লাহর কাছে দোয়া করো তো নেক আমলের ওসিলাই যদি আল্লাহর কাছে দোয়া করা যায় তাহলে সেই দোয়াটি আল্লাপা কবুল বেশি করেন ঠিক তেমনি আল্লাহ বলছেন ওয়ারিল্লাহিল আসমাউল হোসনা আল্লাহ নাম আছে সে নামের ওসিলাই দোয়া করতে বলেছেন তো যাই হোক এই হাদিসে যেটা আল্লাহ সন্তুষ্ট জন্য করা হয়েছে এমন কোন আমলের ওসিলা দিয়ে যদি আমরা আল্লাহ কাছে দোয়া করি তাহলে আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন ফকাল রাজহুম একজন ব্যক্তি বললেন যে আয়াল্লা আমার কাছে পিতামাতা বৃদ্ধ অবস্থায় আমার কাছে ছিল আর আমার যেটা দৈনন্দিন যেটা আমার রুটিন ছিল সেটা হলো এই যে আমি ছাগলটি চড়িয়ে নিয়ে এসে তাদেরকে মাঠে ঘাস খাওয়াইয়ে নিয়ে তাদেরকে বাড়ি নিয়ে আসার পর আমি তাদের দুধটাকে দহন করে সর্বপ্রথম আমার মা বাপকে পান করাতাম এরপরে আমার পরিবারের অন্যান্য সদস্যের দিকে আমি পান করাতাম তিনি বলছেন যে একদিন এমন হয়েছে যে ছাগল चरान पर एक देरी बाड़ीत पोछान कारण पिता माता तरा घुमे पड़े से बोल से जे हमारे अभ्यस अनुजी सेधटूकू हमारा बाप के ना दे पर्त सतान के दिलमनावर माँ बापार माथार का से दाड़े थकाम जतख पर्त तारा घुमथ ना उठबे दाड़िएमक सकाले এবং সকালবেলা আমি তাদেরকে সেই দুধ নিয়ে দাঁড়িয়ে থেকে দুধ পান করিয়ে তারপরে আমি আমার সন্তানদেরকে দুধ পান করাইছি তিনি বলেন আল্লাহ ইন আন্না, মা আয়াল্লা আল্লাহরাতি তিনি বললেন আয়াল্লাহ আমি যদি এই কাজটি আল্লাহ তোমার সন্তুষ্টর জন্য যদি করে থাকি আয়াল্লাহ তুমি তাহলে এই কাজের ওসিলাই আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও আমাদের গুহার মুখ থেকে আল্লাহ তুমি পাথরটাকে সরিয়ে দাও ফান লা ফানুজ মিনহু বলছেন এই দোয়ার পরে সেই মুখ থেকে পাথরের অংশ কিছুটা হেটে গেল দ্বিতীয়জন বলল বললো আয়াল্লা আমার একটি চাচা তো বোন ছিল কন্তু হেব্বু হাকা আসাদি মা হেব্বুর আন নিসা। বলছেন আমি তাকে এত বেশি ভালোবাসতাম যে একজন পুরুষ একজন নারীকে যে কত বেশি ভালোবাসতে পারে আমি তার চেয়ে সবচেয়ে বেশি আমি সে চাচাতো বোনকে ভালোবাসতাম আমি তার সাথে অপকর্ম করার জন্য বহুত আশা এবং ইচ্ছা করেছিলাম ফম তান মিন্নি সে আমার কাছ থেকে সবসময় সে অস্বীকার করেছে এবং সে আমাকে এই সুযোগ দেয়নি কয়েক বৎসর পর আমি একটি সুযোগ পেলাম তার শর্ত অনুযায়ী ১২০ বিশ দিনহার আমি তাকে এই শর্তের উপর তাকে দিতে রাজি হয়ে গেলাম যে আমাকে অপকর্ম করার সুযোগ দিবে এই আশা আমি তাকে ১২০ বিশ দিনহার দিলাম উনি বলছেন হাত্তাঈদা কাদার তু আলাইহা আমি যখন তার সাথে তার সাথে অপকর্মে লিপ্ত হওয়ার পরিপূর্ণ ক্ষমতা আমি পেয়ে গেছি। সেই মুহূর্তে সে বলছে ইত্তাকিল্লাহ তুমি আল্লাহর ভয় করো এবং হক আদায় না করে আমার সতীতা নষ্ট করিও না সে বলছেন আল্লাহ আমি এটা যদি তোমার সন্তুষ্টের জন্য করে থাকি আল্লাহ তুমি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো আমাদের এই গুহার পাথরটা আল্লাহ তুমি সরিয়ে দাও তো আল্লাহ নবী বলছেন যে এরপরে তাদের কি ঘরেছে মজদুরি করেছে তার টাকা না নিয়ে সে চলে গেছে আমি তার টাকা দিয়ে ছাগল কিনেছি তারপরে সেটা আমার ব্যবসায় লাগিয়েছি কি তার টাকা থেকে অনেকগুলি ছাগল ওট এবং গরু প্রায় এক মাঠ ভরে গরু ছাগল উঠ তার জন্য হয়ে গেছে বহুদিন পর ওই ব্যক্তি যখন আমার কাছে এসেছে তখন আমি তাকে বলেছি যে দেখো সে বলেছে যে আমি একদিন মজদুরি আপনার কাছে রেখে গিয়েছিলাম তো সেটা আমি চাচ্ছি তো সে মালিক বলল যে তোমার সামনে এই মাঠ ভরে যতগুলি গরু ছাগল আছে সবগুলি তোমার জন্য তখন সে বলল যে আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন তখন সে বললো যে না ঠাট্টা নয় এটা তোমারই হক তোমার ওই টাকা দিয়ে আমি এই সবগুলি সম্পদ বৃদ্ধি করে দিয়েছি বলছেন আয় আল্লাহ আমি তাকে সবগুলি এই জানোয়ারগুলি তাকে আমি দিয়ে দিয়েছি আল্লাহ এই কাজটা যদি তোমার সন্তুষ্ট জন্য করে থাকি আল্লাহ তুমি তাহলে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও তাহলে এই তিনজন ব্যক্তি তিনটি কাজ করেছে আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য যার জন্য আল্লাহ পাক তাদেরকে এই বড় বিপদ থেকে উদ্ধার করেছে তাহলে আমরাও হে মুসলিম ভাই নেক আমলের ওসিলাই আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন এবং আমরা যদি এভাবে ওসিলা নিয়ে দোয়া করি এবং খালেজভাবে কোন এবাজত আল্লাহ জন্য করি আল্লাহ পাক আমাদের এবাজত কবুল করবেন তার উত্তম বদলা দান করবেন আল্লাহ আমাদের প্রত্যেককেই তার খালেজভাবে নিয়ত খালেজ করে আমল করা যেন তৌফিক দান করেন ও আখিরা আর ইহামদুলিল্লাহ রবিলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক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 चैनल जर मूल लक्ष्य और उद्देश्य हलो इणी छड़े इसमाम सठी उपस्थापना बनियोग उत्तम क्षेत्र और सम्पद के पवित्र कर जकत पर्फ आई अलर बैंक सच रोड बार्मिंग नंबर शून्य আমাদের ইমেল করুন দেখুন নবীদের কাহিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় বাংলাদেশে ও সন্ধ্যা সাতটায় ভারতে পিস টিভি বাংলায়